আইসার আদিলাহতাল্নে হতে বর্ণিত নবী সাল্লাহ আলয় সাল্লাম বলেন পাঁচ প্রকার প্রাণী অধিক ক্ষতিকারক এদেরকে হারামেও অর্থাৎ সীমানার মধ্যেও হত্যা করা যায় এগুলো হল বিচ্ছু ইঁদুর চিল কাক ও পাগলা কুকুর